أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استحوذ عليه الشيطان فانساهم ذكر الله اولئك حزب الشيطان আলা সুপ্রিয়া যিনি আমাদেরকে কোরআন মজিদ সরাসরি শিক্ষা লাভ করে সে অনুযায়ী আমল করার উদ্দেশ্য নিয়ে দার্সুল কোরানে বসার ট্রফিক দান করেছেন রব্বুল আলমিনেরই শুক্তি আদায় করে কালীমাতুর শুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাতুল মুজাদালার উনিশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটি গতকালের আয়াতগুলোর সাথেই সামঞ্জস্যশীল গতকাল আলোচনায় আমরা যে বিষয়গুলো জেনেছিলাম তা হল মোনাফেক এবং ইহুদিদের অবস্থা যেখানে আল্লাহ সুবাহানু তাহালা ঘোষণা করেছেন যে ইহুদি এবং তাদের মূল চরিত্র যেটা সেটা বিশেষ করে মুনাফিকদের কথাটা বলা হয়েছিল কাফের মুশরিকদের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে যারা কাফের মুসিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তাদের পরিণতির কথা আল্লাহ বলেছিলেন যে তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছেন আর তারা নিজেদের ইসলাম প্রকাশ করার জন্য তারা কথম করত আর কথমটাকে তারা ঢাল হিসাবে ব্যবহার করত যাতে তাদের কেউ কেউ কাফের মুশ্রিক মনে না করে তাদেরকে জন্য ঠিকমতো তারা মুসলমানই মনে করে এই পছম দিয়ে তারা এটা ডাল হিসেবে ব্যবহার করে তারা নিজেদের ইসলামটা প্রকাশ করত আর এই সুযুগে তারা মানুষকে আল্লাহ দিনের পথে বাধা দিত মানুষকে জিহাদ থেকে ফিরিয়ে রাখেও এদের জন্য কঠোর আভাবের ঘোষণা দেওয়া হয়েছিল আর এই সকল লোকদের তাদের দন সম্পদ তাদের সন্তান আদির প্রাচুর্যোথায় সবকিছু যতই থাকুক না কেন আল্লাহর মোকাবেলা এগুলো কোন কাজেই লাগবে না এরা জাহান নামের অধিবাসী হাসরের ময়দানে আল্লাহ যখন তাদেরকে উঠাবেন উঠাবেন তারা কাছে পছন্দ করে তারা বলতে থাকবে তারা মুসলিম ছিল তারা নিজেরা ইসলামের কিছু না কিছু এই দাবিগুলো করতে থাকবে যেইভাবে তারা দুনিয়ায় মুসলমানদের সামনে করেছে এরা হল মূলত মিথ্যাবাদী আর এই আয়াতে তারই শেষ পর্যায়ে এসে এই বিষয়ের বিষয়ে আল্লাহ সুবাহ শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করে ফেলেছে অর্থাৎ শয়তান তাদেরকে শয়তান নিজের শিষ্য বানিয়ে নিয়েছে আর শিষ্য বানানোর পর তাদের উপর প্রভাব বিস্তার করার পর শয়তান তাদেরকে আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছে তারা আল্লাহকে ভুলে গেছে এরা মূলত হল হল শয়তানের দল উলাহিস এরা হল শয়তানের দল নিশ্চয় এই অবস্থাটা বলেছেন যে এইসব লোকের অবস্থাটা এমন হল কেন কাফের মুর্শিকগণগণ ইহুদি খ্রিস্টানগঞ্জ আর তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারা রাখে মুনাফেকগণ এদেরই সকলের অবস্থাটা আল্লাহ যে এরা সরাসরি আল্লাহ প্রতি আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য কেন করে না এরা কেন সালাব কায়েম করে না জাকাত কেন প্রদান করে না এর কারণটা হলটা হল শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে কাফের মস্মি কিহুদি খ্রিস্টান মুনাফেকদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে এই কারণে তারা কায়েম করে শান্তি পায় না জাকাত প্রদান করতে গেলে তারা মনে করে তাদের সম্পদের হয়। আর তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করলে মনে করে দুনিয়া একটু বুক বিলাস করতে পারলাম না তার শান্তি পায় না এই জন্য তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তারা মানে না আর না মানার কারণটা হল শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে আল্লাহর কর্তৃত্ব মেনে না নিয়ে তারা শয়তানের কর্তৃত্ব মেনে নিয়েছে আল্লাহকে তাদের একমাত্র মাহবুদ ইলা হিসেবে গ্রহণ না করে তারা শয়তানকে তাদের মাহবুদ বানিয়েছে শয়তানি কথা শয়তানি কর্মের মধ্যে তারা তৃপ্তি পায় শান্তি পায় আর শয়তান তার অনুসারী যখন তাদেরকে বানিয়ে ফেলেছে আর বানানোর ফলেই তাদেরকে আল্লাহ স্মরণ বলি দিয়েছে আল্লা স্মরণ তাদেরকে ভুলিয়ে দিয়েছে তারা যাতে আল্লাহকে আর স্মরণ করতে না পারে যদি কখনো তাদের মুখ দিয়ে আল্লাহর কথা বের হতেও চায় ভুলিয়ে দেয় শান্লার কথার স্মরণ তাকে না বরং শয়তানি কথাগুলো তাদের স্মরণ থাকে সবচেয়ে বেশি দেখবেন এই সকল লোকদেরকে যদি কোরআন মজিদে শিক্ষা দেওয়া হয় তারা কোরআনেরা এক স্মরণ রাখতে পারে না কিন্তু শয়তানে গানের শ্লোকগুলো তাদের মুখস্থ থাকে এই সারা জীবন ব্যপিতে গাইতে থাকে কে তা কৃষি গায় কৃষি পড়ে না ওই মাটে গাটে কাজ করে দেবন শয়তানের গান গায় তার শিক্ষকও দরকার পড়ে না কারণ শয়তান আসল শিক্ষক তার শয়তান সবসময় তাকে এই ব্যাপারে স্মরণ করিয়ে দেয় করিয়া এই জন্য এই গানগুলো তার সবসময় স্মরণ তাকে আর এই গানগুলো গেয়ে গিয়েছে মনে শান্তি শান্তি পায় উড়ান তেলাওয়াতের মাধ্যমে তার শান্তি আসে না ও গানের মাধ্যমে তার শান্তি আসে যখন খুব কষ্টে পতিত হয় তখন গান গাই মনটাকে ভুলিয়ে রাখে অথচ আল্লাহ বলছেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহর স্মরণ স্মরণ মানুষের অন্তরে পরা শান্তি দান করে আল্লাহর শরণ মানুষের অন্তরে প্রশান্তি দেয় দেয় আল্লাহর কথা যদি স্মরণ করে আল্লাহর জিকির করে তাহলে মুমিনের অন্তরে প্রশান্তি আসে আর এদের অন্তরে প্রশান্তি আসে কি গানের মাধ্যমে বাজনার মাধ্যমে এইগুলোর মাধ্যমে তারা মত্য থাকে যখন খুব পেরেশানায় পথিত হয় তখন মদ খায় মদ খায় খাইয়া বিভিন্ন পার্টিতে যায় ওই নাচ গানে মত্য থাকে এই দুনিয়াটা গুলে যেতে চায় আর কষ্টটা ভুলে যেতে চাই যেতে জন্য ওইখানে এসে মশগুল হয়ে পড়ে ওখানে প্রশান্তি পায় শান্তি কারণ শয়তান তাকে তার শিষ্য বানিয়ে নিয়ে এর মধ্যে প্রবুধ দিয়েছে আল্লাহর স্মরণ তাদের ভালো লাগে না শয়তান তাদেরকে প্রত্যেকে ফিরিয়ে নিয়েছে আর এই সকল লোকেরা হল আল্লাহ বলছেন এরা হলো শয়তানের দল এই সকল লোকেরা হলো শয়তানের দল তারা কাফের মুর্শি কিহুদি খ্রিস্টান এবং মুনাফেকগণ এরা সকলে দল। এছাড়া আর কিছুই নয় কিছুই নয় যে শয়তানের দল শুধুমাত্রই ক্ষতিগ্রস্ত তারা কখনো লাবমান হবে না সফল হবে না শয়তানের দল কখনো সফল হবে না সব সময়ের জন্য এরা ক্ষতিগ্রস্ত শয়তান তাদেরকে সাময়িক কিছু প্রলোভন দিয়ে একটু কিছুক্ষণ পরেই আর মুমিন যখন আল্লাহের মধ্যে সকল অশান্তি পেরেশানি ভুলে যায় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আল্লাহর স্মরণের সবচেয়ে উত্তম উপায় কি সালাত বিপদে পতিত হলে পরে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতেন প্রশান্তি এসে যেত সালাতের মধ্যে প্রশান্তি এসে যেত এসে এটা হল ইমানদারদের বৈশিষ্ট্য আর শয়তান তাদেরকে শয়তানি কাজে শয়তানি ভাবনায় শয়তানি চিন্তায় শয়তানি কোথায় তাদেরকে মশগুল রাখে যদিও তারা যদি সাময়িক একটা তৃপ্তি পায় মনে করে মনে করে আসলে এটা কোন তৃপ্তি নয় কোন শান্তি নয় কোন প্রশান্তি নয় এটা কিন্তু তাদের দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন সব জীবনকে ব্যর্থ করে দিয়েছে দুনিয়ার জীবনের সাময়িক অল্প কিছু পেলেও পেলেও পরকালে তাদের জন্য কিছুই নাই চরম হতাশায় ডুবে যাবে চরমভাবে কতিগ্রস্ত হবে এদের নোকসানের পাল্লা পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে এদের লাভের পাল্লা তাদের কোনোদিনই তারা দেখতে পাবে পাবে না যারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে তারা চরমে লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধ আচরণ করে চরণ করে উলা ইকাফিল আদালীন সবচেয়ে লাঞ্ছিত অপমানিত নিগৃহীত যারা তাদেরই অন্তর্ভুক্ত তারা কোনদিন সম্মান ইজত মর্যাদার অধিকারী হতে পারবে না হাসরের ময়দানে সেই লাঞ্ছনাটা তারা দেখতে পাবে এখন দুনিয়ায় হতো সমকালীন যুগের মানুষগুলো আছে কিন্তু হাসরের ময়দানে আগের পরে সকল মানুষ উপস্থিত থাকবে এই বিশাল মানব মানব समष्ट्र मजे सबसे बेसिपान कारा आल्ला मानव जरने जे पथ प्रदर्शन करा पथे चले कत पद ता ग्रहण करते जीवन जापन कर এরাই হলো এরাই হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণকারী চরণকারী কত কবি আল্লাহ লিখে দিয়েছেন কি আমি এবং আমার রাসুলগণ অবশ্যই বিজয়ী হব নিশ্চয়ই আল্লাহ আল্লাহ মহাশক্তি দরিদর পরাক্রমশালী ক্রমশালী চূড়ান্ত কথা আল্লাহ জানিয়ে দিচ্ছে ইহুদি কৃষ্টান মুনাশিকদের অবস্থা বর্ণনা করে আল্লাহ এখানে তাদের পরিণতির কথা বলে দিলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত এটা হল আল্লাহ বলছেন কাতাবল ল আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ যা লিখে দেন তা কি পরিবর্তন হয় কখনো কখনো পরিবর্তন হয় না এই কথাটা আল্লাহ আল্লাহ বুঝাতে চান যে আল্লাহ সিদ্ধান্ত এটা আল্লাহ আমি এবং আমার রাসুল বিজয়ী যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ কি বলছেন এখানে আমার প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ময়দানে আল্লাহ কি বলছেন আল্লাহ নিজের যুদ্ধের ময়দানে তিনি বলছেন আমি এবং আমার রাসুলগণ এদের মোকাবেলায় যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এই মোকাবেলায় আমি এবং আল্লাহর আমার রাসুলগনি বিজয়ী হব বিজয়ী হবা আমি এবং আমার রাসুলগনি বিজয়ী হব বিজয়ী হব এই কথাটা আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ কি লিখে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসুলগঞ্জ যারা এর বিরুদ্ধাচরণ করবে তারা কখনো বিজয়ী হতে পারবে না এরা পরাজিত এরা এরা হবে। এই কথাটা আল্লাহ লিখে এটা আল্লাহ চূড়ান্ত লিখনি আল্লাহ সুবহান এই লিখনির কারণে আমরা যদি আজ মনে করি যে দুনিয়া তো আমরা দেখতে পাচ্ছি আজকে ইহুদি ক্রিস্টানগন কাগণ এবং তাঁদের সাথে মুসলিম নাম ধারণ করার পর যারা যে সকল মুনাফিগণ বন্ধুত্ব স্থাপন করে রেখেছে তারা দুনিয়ায় নেতৃত্বের অধিকারী হয়েছে সম্পদ প্রাচুর্যের অধিকারী হয়েছে ভূগ বিলাসাম আায়সুর উপকরণ সবকিছু তাদেরই করা বরং এর বিপরীতে মুসলমানগণ দুনিয়ায় লাঞ্ছিত আমরা এই বিপরীতটা দেখতে পাচ্ছি এর কারণ হল কারণ আল্লাহ সুবাহান পক্ষ থেকে এটা একটা পরীক্ষা আল্লাহ এটা একটা পরীক্ষা হিসেবে দিয়েছেন আল্লাহর প্রতিপক্ষ যারা তারা আসলে আমরা যদিও দেখি তারা খুব শান্তিতে আছে কিন্তু শান্তিতে নাই শান্তিতে নাই মুজাহিদগন যুদ্ধের ময়দানে বালুর বিছানায় শুয়ে শুয়ে থাকেন সারাদিন যুদ্ধ করেন রাতের বেলায় যদি বালুর বিছানায় শুয়ে থাকেন আরামের গুম তাদের হয় আর আল্লাহর ওই দুশ্মনগনগন তারা এসির ভিতরে আরামের নরম বিছানায় শুয়ে থাকলেও পিট তাদের জ্বালা পুরা করে পুরা ঘুম আসে না এই জন্য গুমের বড়ি খেতে হয় একটার পর একটা গুমের ট্যাবলেট খেতে খেতে খেতে তাদের গুমার আসে না শান্তি কোথায় শান্তি হল অন্তরের মধ্যে অন্তরের মধ্যে সেই প্রশান্তি আসে আসে আর সেই প্রশান্তিতে প্রশান্তিটা হল আল্লাহর পক্ষ থেকে কেউ কুরেগরে বাস করেও প্রশান্তিতে থাকতে পারে কেউ অট্টালিকার মাঝে বসবাস করেও সে শান্তি পাবে না সে অশান্তির আগুনে জ্বলে মরে যদি যদি আমরা যাদেরকে সবচেয়ে বিলাসী জীবনে অভ্যস্ত দেখতে পাই বাহিরে তাদের ঘরের অশান্তি সেখানে কি আগুন জ্বলছে তাদের মনে কোন আগুন জ্বলে যদি সেটা জানার সুযোগ কারো হয় বুঝতে পারবেন তাদের মতো অশান্ত চিত্তের মানুষ কেউ আর নাই সম্পদ আছে কিন্তু সেই সম্পদ তার জ্বালার কারণ যন্ত্রণার কারণ এটা বুক করতে পারে না এই সম্পদ রক্ষা করবে কেমন করে এই জন্য তার গুম হয় না আরই সম্পদ রক্ষা করতে গিয়ে একজন আরেকজনের সাথে খুনাকুনি মারামারি মারামারি তারা দেখবেন নিজের ভাইয়ের সাথে ভাইয়ে পরিবারের লোকজনের সাথে এক পরিবার আর এক পরিবারের সাথে এই যে যোগ সংঘাত অশান্তি লেগে আছে তাদের মধ্যে আন্তরিক সম্পর্ক নেই দুনিয়ায় প্রকৃত আল্লাহর পক্ষ থেকে যে শান্তি আসে সে শান্তিটা দুনিয়া তারা পাচ্ছে না বাহ্যিকভাবে যদিও মনে হয় তারা নেতৃত্ব পেয়েছে কিন্তু এই নেতৃত্বটা এমন এক জ্বালাত বাংলাদেশে দেখছেন না দুই নেত্রীর অবস্থা যেটা ক্ষমতায় যায় এটাকে মনে করে তার বাবার ঔরসি মিরাসি সম্পদ মনে করে এটাকে কামড় দিয়ে ধরে করে থাকতে চায় আর ছাড়তে চায় না আর যে থেকে নির্বাসিত হয় তখন তার যে কথা অশান্তি জ্বালা আবার কেমনি ওইখানে যেতে পারে যেতে তোর জন্য সে দিন রাত প্রেরেশান থাকে একটা আর শান্তি নেই একটা ক্ষমতায় গিয়ে অশান্তিতে ভুগে কেমনি এটাকে কামড় দিয়ে ধরে রাখবে ধরে রাখবে আর আর একটা কিভাবে আবার উটারের দাটারের চুলে দোলের ট্রেনে দিয়ে নিজে গিয়ে এখানে বসতে পারে এই যে টানাটা নিয়ে একজন উটার জন্য আর একজন একজন টিকে থাকার জন্য তাদেরই অশান্তি অশান্তি আসলে আরামে ঘুমাতে পারে না আর সবচেয়ে বড় জ্বালা হল কোন সময় কে কোন সময় ফুটুস করে দেয় এই অশান্তির মধ্যেই তারা সব সময় থাকে এদের আসলে অন্তরে শান্তি নাই ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতা নয়। এই ক্ষমতাটা লাঞ্ছনা করে ক্ষমতায় অশান্তিপূর্ণ একটি ক্ষমতা এটা তাদের মধ্যে প্রশান্তি দেয় না দুনিয়া সকলের অবস্থা এমন অবস্থা এমনিয়ার সবচেয়ে বড় ইসল আমের আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কি আরামে ঘুমাতে পারে পারে না পারে না তার ভয় সব সময় কোন সময় মুজাহিদরা কোন সময় কোন মরণ জয়ী হামলা চালিয়ে দেয় তার অবস্থা শেষ কত পাহারাদার কত গার্ড কত অস্ত্র কত রেজিমেন্ট চতুর্দিকে দিয়ে রেখেছে এরপর আর আমি ঘুমাতে পারে না যুদ্ধের ময়দানে তার বাহিনী পাঠিয়েছে। এরা প্রতি মুহূর্তে মরণ যন্ত্রণার বুক করে সফরাতুল মৌতের মধ্যে আছে যুদ্ধের ময়দানে মাঠে পাঠিয়েছে আফগান পাকিস্তান বিভিন্ন ইরাকে পাঠিয়েছে কিন্তু এরা সব সময় সক্রান্তের মধ্যে আছে কোন সময় যে তাদের উপর হামলা হয়ে যায়। তার সামনে শত্রু দেখে না সামনে যায় পিছন দিক থেকে হঠাৎ করে দেখে একটা পুট্টু হয়ে গেছে সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ করে মাটির নেচ থেকে একটা ফুটে গেছে লাশ পরে আছে কিছু দেখতে পায় না ওই সামন দিক থেকে দিক দিক থেকে থেকে বাম দিক থেকে নিচ দিক থেকে মরণ তাদেরকে কামড় দিয়ে প্রথম তার নাইবুগে যে কারণে এখান থেকে যুদ্ধের ময়দান থেকে দেশে যাওয়ার পর পাগল হয়ে যায় পাগল হয়ে কি করে ওই নিজের বউকে মারে মা কে মারে বাবাকে গুলি করে মারে সন্তানকে গুলি করে মারে দেশের মানুষকে গুলি করে মারে স্কুলে উঠে শিশু বাচ্চাদেরকে গুলি করে মারে এটা পাগলের দেশ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এই যুদ্ধ করতে করতে এটা পাগলের দেশ হতে আর বেশি দেরি নাই যদি তাদের মধ্যে শান্তি থাকত তাহলে এমনটি হত না আসলে আল্লাহ সুবাহ এইভাবেই তাদেরকে লাঞ্ছিত করছেন পরাজিত করছেন আর মুজাহিদদের মধ্যে আল্লাহ বিজয় দিয়েছেন যুদ্ধের ময়দানে মায়ের ফেলেও তারা প্রশান্তি পায় যুদ্ধটা কি তারা মনে করে এটা এবাদত যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর একটা দুশ্মনকে হত্যা করতে পারলে অন্তরে যে কি প্রশান্তি অনুভব হয় উপলব্ধি করতে পারে যারা হত্যা করে ময়দানে গিয়ে এটা হল অন্তরের শান্তি এটাই বিজয় যুদ্ধের ময়দানে এরা বৃত নয় কাপলুস নয় এরা বিজয়ী তাদের বিশাল বাহিনী কিন্তু বৃত সন্ত্রস্ত আসলে এরা পরাজিত যুদ্ধের ময়দানে যে শত্রু যে বাহিনী বাহিনী সাহসিকতার সাথে টিকে থাকতে পারে না সবসময় পরাজয়ের স্বাদ অনুভব করে গীত সন্ত্রস্ত থাকে এদের বাহিনী যতই বড় হোক যতই অস্ত্র উপকরণ থাকুক আসলে এরা পরাজিত আর যারা যুদ্ধের ময়দানের সংখ্যায় কম হলেও অস্ত্র কম থাকলেও তারা দুর্দান্ত সাহসী ता अकुथयं सारतनेस्तर शहदत नसीब है जो आल्ला आदाय प्रकृत पक्षे एरई विजयीजयी सुबह कथाटाई लिखे रेखे दिए विजय বিজয়টা অনুভবের মধ্যে আর বাস্তবে ময়দানে মুজাহিদিনদের লড়াইয়ের ময়দানে এটা উপলব্ধির মাধ্যমে এই বিজয় অনুভব করা যায় আর এই যুদ্ধটাই আল্লাহ সুবাহানুতালার পক্ষ থেকে ইমানদারদের জন্য খরচ করে দিয়েছেন পরীক্ষা শুরু এটা অনন্তকাল চলবে এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় দুনিয়ায় আল্লাহর এবাদতি করার মতো লোক থাকবে না দুনিয়ায় আল্লাহর এবাদতকে অক্ষুন্ন রাখার জন্য এই যুদ্ধ অপরিহার্য আল্লাহর দুশ্মনদেরকে নির্মূল করা আর মুসলমানগণ এই যুদ্ধের ময়দানে তাদের যান মালকে ব্যয় করা ব্যয় এর বিনিময়ে তারা জান্নাত লাভ করছে অসুবিধা কি অসুবিধা কি কেউ তো চিরদিন বেঁচে থাকবে না না কেউ যুদ্ধ করল না আরামায় সে বাড়ি ঠিক থাকলো থাকলো তো মরণের একটা সময় আসে সেও তো মরে তবে সবচেয়ে উত্তম মরণ কুটা নিজের যান মাল দিয়ে যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করতে পারলে জান্নাতে বিশাল রাজত্বের মালিক হওয়া যাবে আসমান এবং জমিনের মতো প্রশস্ত বিশাল জান্নাতের মালিক হওয়া যাবে এমন বাড়ি সেখানে পাওয়া যাবে ওই বাড়ি পাওয়ার জন্য দুনিয়ার জীবনের স্বল্পকালীন সামান্য এই সম্পদ আর এই জীবন এমনে না হয় তেমনে তো যাবেই যুদ্ধের ময়দানে না হলে বিছনায় পরে হাসপাতালে বেড়ে যাবে তাহলে জীবনটা যুদ্ধের ময়দানে যদি যায় তাহলে বিনিময়ে জান্নাত সুনিশ্চিত হয়ে গেল ইমান দার্গর এই নিশ্চিত বিজয় যুদ্ধের ময়দানে অনুভব করেন একথা দিয়ে আল্লাহ এখানে বলে দিয়েছেন কাতা বল্ল আগলি বান্না আনাসুলি আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রাসুলগণ বিজয়ী হবই আর এটা বাস্তবে আল্লাহর দিনের পূর্ণাঙ্গ বিজয় হতে পারে আর পরকালে তো এটা চূড়ান্ত বিজয় অবশ্যিক নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিদর পরাক্রমশালী অপরাজিত আল্লাহ এখানে নিজের নিজের এমন গুণবাচক নাম ব্যবহার করেছেন আল্লাহ শত্রুদের মোকাবেলায় মোকাবেলায় যেখানে আল্লাহর শত্রু কারা কাফের মুশ্রিক কিহুদি খ্রিস্টান এবং মুনাফিক এদের কথা পূর্বে আলোচনা হয়ে গেছে এরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে বিধান রাসুলের তরিকা অনুযায়ী নিজেরাও চলে না অন্য কেউ চলতে যায় না এরা হল আল্লাহর প্রতিপক্ষ শক্তি এই শক্তির বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রাসুল অবশ্যই বিজয়ী হবেন অর্থাৎ আল্লাহর দল রাসুলের দল অবশ্যই বিজয়ী হবেন আর এই বিজয়ের পিছনে শক্তি কার কে বিজয়ী করবে আল্লাহ বলছেন সে আল্লাহর সেই নাম নিয়ে আসেন তিনি মহা শক্তির অধিকারী যার শক্তির কোনো তুলনা নাই উপমাম নাই দৃষ্টান্ত নাই সমগ্র সৃষ্টি জগত যদি একদিকে শক্তি হিসাবে দাঁড় করানো হয় তদুও তবুও আল্লাহর শক্তির তুলনায় এটা একেবারেই নগণ্য আল্লাহ মুহূর্তে এক সিদ্ধান্তে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস করে দিতে পারে আর কাকুফারদের একটা বাহিনী মাত্র এটা তো আল্লাহর একটা সিদ্ধান্তই যথেষ্ট আল্লাহ একটা আদেশ করে দিলে এই যুদ্ধের ময়দানে সবগুলো টাটের মতো পরে থাকবে আল্লাহ এমন মহাশক্তি দর আর তিনি হচ্ছেন পরাক্রমশালী অপরাজিত পরাজিত এমন পরাক্রমশালী যার মোকাবেলা কেউ করতে পারে না সেই আল্লাহ বলছেন যে আমি এদের বিপক্ষে বিজয়ী হবই অর্থাৎ যারা আল্লাহর এবাদতি করবে আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহ তাদেরকে বিজয়ী রাখবেনি রাখবেনি পর্যন্ত একটি দলকে আল্লাহ আল্লাহ এইভাবে বিজয়ী হিসেবে রাখবেন রাখবেন লা তাজুমিন উম্মতি আম পর্যন্ত এমন একটা সময় অতিবাহিত হবে না হবে যেই সময় ক্ষুদ্র একটা দল আল্লাহর আল্লাহ আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং আল্লাহর দিনের প্রতি তারা পেতাল করবে এমন একটা যুগ অতিবাহিত হবে না সেই সময় এমন দল থাকবে না থাকবে না অর্থাৎ সবসময় এমন একটা দল অবশ্যই থাকবে এদেরকে কেউ পরাজিত করতে পারবে না চিরকাল এরা বিজয়ী থাকবে অর্থাৎ ভূখণ্ডের উপর বিজয়ী না হলেও তারা আল্লাহর উপর যে ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে সেই ইমানের উপর তারা বিজয়ী থাকবে ইমান থেকে কেউ তাদেরকে সরাতে পারবে না এর উপর অল থেকে তারা লড়াই করেই যাবে এইভাবেই তারা তাদের ইমানের উপর আদর্শের উপর তারা বিজয়ী থাকবে বিজয়ী থাকবে পর্যন্ত কাফের মুশফিক ইহুদি খ্রিস্টান মুনাফিকদের বর্ণনা দেওয়া হলো দেওয়া হলো এখন আল্লাহ এর বিপরীত ইমানদারদের কিছু বর্ণনা দিচ্ছেন আবহম ঐ ইনহম অহুম উল ইক কতবফি পুলো বিম নব ইদ হুম বিলুহুম জন্না তজরিং সহতিহল অনহারু কলি দীন পিহ রোহু অনুহম ব রু উল ইক হিসবুল্লো অল ইন্ন হিসবো আল্লাহ ঘোষণা করছেন এমন কোনো পাবেন না যারা ইমান এনেছে আল্লাহর এবং আখেরাতের প্রতি লা তাজিদু ও কওয়াম এমন কোন জাতি পাবেন না কোম পাবেন না পাবেন না মিনু নাবিল্লাহ আখির যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি যারা আল্লাহ এবং আল্লাহ বিরোধী তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে আল্লাহ রাসুলকে লক্ষ্য করে কি বলছেন আপনি এমন কোন ফর্ম পাবেন না জাতি পাবেন না যারা না যারা ইমানেছে আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি এই সকল লোকেরা লুকেরা এমন লোকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে যেই লোকেরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধ আচরণ করে এমন কোনদার জাতি পাবেন না এর অর্থ কি যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমান এনেছে তারা কোনো সময় এমন কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে ইরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এমন জাতি এবং ইমানদার জাতি পাবেন না অর্থাৎ কোন সময় আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না যারা আল্লাহর দুশ্মন তাদের সাথে এরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো রাখবেন না মান যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে আচরণ করে অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া দিন তারা মানে না আল্লাহ রাসুলের অনুসরণ করে না এমন লোকদের সাথে ইমানদারগণ কোনদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না ইমানদাররা এমন লোকদের সাথে সম্পর্ক রাখে এমন কোন ইমানদার খুঁজে পাবেন না পাবেন না অর্থাৎ কোন ইমানদারি আল্লাহর দুশ্মনদের সাথে বন্ধুত্ব করবে না যদিও ওই সব লোক যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধাচরণ করে সেই লোক যদি তার পিতাগণ হয় তার তার আদিও হয় তার ভাইগণ হয় আর তার আত্মীয় স্বজন হয় কি কথাটা বুঝাচ্ছে নিজের পিতা ज सतान निजे भाई निजे निकट आत्मय लोक आल्ला से बंधुतपूर्ण सम्पर्क रखबेम क्यों रखबेना कारण ये आल्लार दुश्मन जे आल्लर दुश्मन से दुश्मन जे आल्लर बंधु से बंधु हमें सहजे एक जिन उपलब्धि करी আমি যদি কারোর সাথে আমার বন্ধুত্ব থাকে থাকে তাহলে আমি কি আশা করব যে আমার বন্ধু সে আমার শত্রুকেও নিজের শত্রু মনে করবে আমার শত্রুকে যদি আমার বন্ধু শত্রু মনে করে তার সাথে বন্ধুত্ব আমার আরো মজবুত হবে না আমার আরো আস্থাপূর্ণ সম্পর্ক হবে যে সে তো তার শত্রু নয় বরং আমার শত্রু সে আমার এমন বন্ধু যে সে আমার শত্রু হওয়ার কারণে আমার শত্রুকে নিজের শত্রু গণ্য করেছে সেহেতু তার সাথে বন্ধুত্ব আমার আরও মজবুত হবে কিন্তু যদি আমার বন্ধু হয়ে সে আমার শত্রুর সাথে বন্ধুত্ব করে তখন আমি কি তাকে বন্ধু হিসেবে আর রাখবো রাখবো কখনো রাখবো না বরং তার প্রতি আমার বিদ্বেষ সৃষ্টি হবে যে সে আমার বন্ধু হয়ে সে আমার শত্রুর সাথে বন্ধুত্ব করলো সে আমার বন্ধু হতেই পারে না সেরা আছে। গুল আগর গু না বাসদ কাবিলে গুল বন্ধু যদি প্রকৃতপক্ষে বন্ধু না হয় আসলে সে বন্ধুই নয় ফুলে যদি সুগন্ধ না থাকে তাহলে সে বাগানের উপযুক্ত ফুল নয় যেই ফুলে সুগন্ধ নাই সে বাগানের উপযুক্ত ফুল নয় আর বন্ধু যদি হয় সে বন্ধুকে যদি বন্ধুর মতই যদি না হয় সে বন্ধুর বন্ধুর সাথে বন্ধুত্ব করে বন্ধুর শত্রু তাদের সাথে শত্রু হিসাবে গণ্য করে সে হইল প্রকৃত বন্ধু আর যদি বন্ধুর শত্রুর সাথে সে বন্ধুত্ব করে তাহলে সে আসলে প্রকৃত বন্ধুই নয় আল্লাহর যারা দুশ্মন দুফের মুর্শিক মুর্শিক মুনাফেকগুন এদের সাথে কোনো ইমানদার যদি সম্পর্ক রাখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাহলে আল্লাহ কি এতে খুশি হবেন খুশি কখনো নয় সেই ইমানদার সেই ইমানের দাবি করে এই জন্য তার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবেন কখনো হবেন না এই কারণে যে মনে করে না। বরং আল্লাহ আল্লাহ শত্রুর সাথে সে বন্ধুত্ব করেছে এই সে যদিও ইমান এনেছিল আল্লাহ তার ঐমানকে আর গ্রহণ করবেন না বরং আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন गतकाल आलोचन जिनेल्ला गजब पतित से जरूर बंधुतवपूर्ण सम्पर्क जरा रखे तरह प्रति की लक्ष्य कर देखें अर्थात रसुल के बोल तुम्हें दिनो दिन तक चिन्ह रखने যে কারা আল্লাহর গজবে পতিত পতিত ইহুদি ক্রিস্টান কাফের মুর্শিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে ইমানের দাবি করার পর তাদের প্রতি খেয়াল করেন যদিও এরা ইমানের দাবি করছে এরা আসলে আপনার লোক কেউ নয় মা হুম মিঙ্কুম এরা ইমানদার নয় এরা ইমান আনার পরেও আল্লাহ বলছেন এরা ইমানদার নয় কারণ তারা এমন জাতির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে যে জাতির প্রতি আল্লাহ অসন্তুষ্ট যাদের প্রতি আল্লাহ গজব দিয়েছেন আমরা আল্লাহর কাছে হেদায়াতের ফরিয়াদ করি সুরাই ফাতেহার মধ্যে আর সেখানে কি বলি অর্থাৎ যেই জাতির প্রতি আপনার গজব পতিত হয়েছে তাদের প্রতি আমাকে নিয় না কলা আর যারা পদ ভ্রষ্ট হয়েছে সেই বিপদগামীদের পথেও আমাদেরকে নিয় না মাউদুব হলো কারা কারা ইহুদিগন আর গোয়াল্লী হলো হল খ্রিস্টানগনগঞ্জ আল্লাহর গজবে পতিত জাতি হল ইহুদিগণ। আর পদগ্রস্ত হল খ্রিস্টানগঞ্জ মাউদুব মাউদুব হল ইহুদিগন আর গোয়াল্লিন হলো খ্রিস্টানগঞ্জ সেই ইহুদি খ্রিস্টানের পথে আমাদের কিনিও না আমরা তাদের পথে যেতে চাই না তোমার নিজের পক্ষ থেকে আমাদেরকে পদ দেখাও এইখানেই সেই গজব আল্লাহ যে জাতির প্রতি গজব দিয়েছেন সেই গজবের জাতি পথিতিগণ সেই ইহুদিদের সাথে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তারা ইমানের দাবি করলেও তারা ইমানদার নয় মাহু মিঙ্কু তারা তোমাদের দলভুক্ত নয় এরা হল হিজবু শাইতান এরা দল আর আল্লাহ এখানে বলছেন এটা করে দিয়েছেন। হে রাসুল আপনি এমন কোনো কোনদার পাবেন না যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি প্রতিছে আর ইমান আনার পর তারা আল্লাহর দুশ্মন এবং রাসুলের দুশ্মনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে এমন কোন ইমানদার আপনি পাবেন না অর্থাৎ কোন ইমানদার ইমানদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুশ্মনের সাথে কোনোদিনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না যদিও সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যারা বিরুদ্ধাচরণ করে সেই লোকেরা লোকেরা নিজের পিতা হয় নিজের সন্তান হয় নিজের বাই হয় নিজের নিকটাত্মীয় হয় ততাপিও নিজের পিতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না নিজের সন্তানকে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সম্পর্ক রাখবে না নিজের ভাই এবং আত্মীয় স্বজনের সাথে আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না এখানে যে জিনিসটা হতে পারে পিতার সাথে সৌজন্যমূলক আচরণ যেটা করার স্বাভাবিক দুনিয়াবী যে কাজটা সেটা করতে পারে নিজের সন্তানের সাথে দুনিয়াবী কথাবার্তা আচরচন করতে পারে ভাইয়ের সাথে আত্মীয় স্বজনের সাথে লেনদেন ওইভাবে করতে পারে যেইভাবে ইহুদি খ্রিস্টানদের সাথেও করা যায় যেই লেনদেনটা যেই সম্পর্কটা ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রিকের সাথেও রাখা যায় ওই ধরনের সম্পর্ক সে তার পিতা সন্তান ভাই আত্মীয় স্বজনের সাথে রাখতে পারবে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না তাদেরকে নিজের আপন হিসেবে গ্রহণ করবে না নিজের জন্মদাতা পিতা হিসেবে তার উপর যে অধিকার আছে সে অধিকার আর স্বীকার করবে না निजर सब सेल्लाचरणी तक वारिश कर सम्पदे देवे आयात नाजिल हारबाई कैरण निजेद जीवन एटल তারা নিজেদের আপন পিতা সন্তান ভাই আত্মীয় স্বজন থেকে সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং এমনকি কেউ কেউ নিজের হাতে হত্যাও করেছিলেন। হত্যা নিজের সাথে উত্তম আচরণ করেননি সুদাই বিহার সন্ধির মক্কা বিজয়ের বনি বকরের সাথে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল মণি খাজরাজ তখন খাজরাজদের রাসুল্লাহ আলাইহাসাল্লামের মিত্র তার চুক্তি ছিল মণি বকরের সাথে ছিল কুরাইদের কুরাই কুরাই সে বকরকে সাহায্য করেছিল আর কিছু সংখ্যক লুকও যুদ্ধে অংশগ্রহণও গ্রহণ করেছিল এই অবস্থাটা যখন রাসুল্লাহ সাল্লু আলাইসালামকে জানানো হলো তখন তিনি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন গুপনে গুমনে যুদ্ধের প্রস্তুতি এবং বলছিলেন আল্লাহর কাছে আমি মক্কা অভিযানে যাওয়ার আগে যেন কুরাইশা জানতে না পারে মক্কাবাসীটা তখন তাদেরই ঘটনার পর তারা নিজেরা বৃত হয়ে পড়েছিল আবু সুফিয়ানকে পাঠিয়েছিল চুক্তি পুনরায় নবায়ন করার জন্য আবু সুফিয়ান এসে তার মেয়ে উম্মে হাবিবার গড়ে উঠেছিল রাসুল উল্লাহ সাল্ল আলহালামের স্ত্রী উম্মে হাবিবা হাবিবা আবু সুফিয়ানের মেয়ে যখন মেয়ের ঘরে এসেছে আবু সুফিয়ান সুফিয়ান বিছানায় বসতে চেয়েছিল সাথে সাথে তিনি বিছানা উঠিয়ে ফেলছেন নিজের পিতাকে বসতে যেননি রাসুলের বিছানায় বিছানায় বলছেন বলছেন তুমি আমার মেয়ে তুমি কি এতই নষ্ট হয়ে গেলে তোমার পিতার সাথেও তুমি ভদ্রতা রক্ষা করলে না তখন উম্মে হাবিবা বললেন এটা রাসুলের বিছানা বিছানা রাসুলের বিছানা একটা পবিত্র বিছানা তোমার মতো একজন নাপাক মুশ্রিকের জন্য এটা নয় নিজের পিতাকে বলে দিলেন বলে দিলেন এটা তারা এই শিক্ষা নিয়েছে নিজের পিতা হওয়া সত্ত্বেও তাকে তিনি বসতে দেন নাই। আল্লাহর সাথে যারা বিরুদ্ধাচরণ করে অর্থাৎ আল্লাহর বিধান এবং রাসুলের তরিকার বিপরীতে যারা জীবন পরিচালনা করে এবং যারা মানুষকে সেই প্রতি নেওয়ার জন্য প্রচেষ্টা চালায় চালায় এরা হল আল্লাহর দুশ্মন রাসুলের দুশ্মন আল্লাহর দুশ্মন এবং রাসুলের দুশ্মনের সাথে কোন ইমানদার ইমানদার কখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে না যদিও ওই আল্লাহর দুশ্মন রাসুলের দুশ্মন তার পিতা হয় ইমানদারের ইমানদার সেই ইমানদার ব্যক্তির পিতাও হয় সন্তানও হয় বাই হয় অথবা নিকট আত্মীয় হয় তথাপিও দূরের হলে তো কোথায় নাই দূরের যদি হয় তাহলে তার কোনো প্রশ্নই করার সুযোগ আর নাই নাই যে অমুকের সাথে আমি সম্পর্ক রাখতে পারবো কিনা কিনা সে তো আল্লাহর পথে চলে না রাসুলের পথে চলে না বিরুদ্ধাচরণ করে এই প্রশ্ন করাম কি সুযোগ থাকে যেখানে নিজের পিতার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না নিজের সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না ভাই এবং নিকট নিকটার্থীদের সাথে রাখা যাবে না যদি সে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধী হয় আমাদের আমাদের এখান থেকে অনেক সিদ্ধান্ত নেওয়াটা কি সহজ হয় না আমরাও তো এমন অবস্থায় আরবের আইয়ামে জাহিলিয়ায় মক্ার যে অবস্থান ছিল আমাদের অবস্থা মনে খারাপ আমাদের পরিবার পরিজনদের মধ্যে অধিকাংশই দেখতে পাবেন যে পরিবারের লোকেরা লোকেরা দাবি করে মুসলমান মুসলমান আবু জেহেলের মতোই আবুল আহবের মতোই মুসলমান দাবি করে মিল্লাতি ইব্রাহিম দাবি করে কিন্তু আল্লাহর বিধান মানে না রাসুলের তরিকা অনুযায়ী চলে না আল্লাহ আল্লাহ যা হালাল করে দিয়েছেন সেটাকে হালাল হিসেবে গণ্য করে না তার জীবন গ্রহণ করার ক্ষেত্রে সে হালাল হারামের বাদ বিচার করে না আল্লাহ যা হারাম করে দিয়েছেন তাকে বর্জন করে না আল্লাহর ফরজ করা বিধানগুলোকে ফরজ হিসাবে পালন করে না আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলোকে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য বর্জন করে না বরং সে সমাজের প্রথা অনুযায়ী যেভাবে চলছে দেশ সমাজ সেইভাবে তার জীবন পরিচালনা করছে আল্লাহর বিধানের কোন তোয়াক্কা করে না রাসুলের সুন্নার কোন তোয়াক্কা করে না বরং কোনো ক্ষেত্রে সমালোচনাও করে কখন কখনো বলে এটা তো এই যুগে মানা সম্ভব নয় আল্লাহর হুকুম রাসুলের সন্না ব্যাপারে তারা অক্ষমতা প্রকাশ করে যে এই যুগের জন্য এগুলো নয় এটা সেই যুগের জন্য ছিল এই কথা বলে তারা তো ডাইরেক্ট মূর্তাদ হয়ে গেছে আল্লাহর বিরুদ্ধাচরণকারী হয়ে গেছে এদের সাথে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আর কোনো অবকাশ নাই আল্লাহ সুবাহ আহত আল এখানে রাসুল্লাহ সাল্ল আলহ্লামকে বলে দিলেন হে রাসুল আপনি এমন কোন ইমানদার জাতি পাবেন না যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমান আনার পর আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে দুশমন যারা দুশ্মনই করে যারা বিরুদ্ধাচরণ করে যারা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এমন ইমানদার কোন জাতি পাবেন না যদিও তার পিতা সন্তান আত্মীয় স্বজন হয় কত বড় একটা গুণের কথা বলেছেন এখানে এই সকল ইমানদারদের অবস্থা কি আল্লাহ তাদের অন্তরে ইমানকে লিখে দিয়েছেন এই ইমানদারদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন অর্থাৎ তাদের ইমানটা ইমান ছাড়া আর কিছু গ্রহণ করবে না আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান এটা এমন ভাবে আল্লাহ তার অন্তরের মধ্যে লেখে রেঁকিয়ে দিয়েছেন তার অন্তরটা ইমানের জন্য হয়ে গেছে এই ইমানের মধ্যে আর কিছু ঢুকবে না কি কারণে কারণে তারা এইভাবে নিজের পিতা সন্তান ভাই আত্মীয় স্বজন আল্লাহর বিরোধী হওয়ার কারণে তাদেরকে নিজের শত্রু গণ্য করেছে কারণের আল্লাহর শত্রু হওয়ার কারণে সে তাদেরকে শত্রু গণ্য করেছে পিতা বলে সন্তান বলে ভাই বলে আত্মীয় বলে তাদের প্রতি কোন সহানুভূতি দেখায়নি সে এই ভালোবাসা সম্পর্ক এ সবগুরুকে বিসর্জন দিয়েছে আল্লাহর মহাব্বতে রাসুলের মহাব্বতে এই কারণে আল্লাহ তার অন্তরের মধ্যে ইমান তা লেগে দিয়েছেন এবং আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করেছেন এখানে রুহ বলতে বলতে কোন কোন মুফাসির বলছেন নূর নূর আল্লাহ তার ইমানের নূর দিয়ে তাকে সাহায্য করেছেন শক্তিশালী করেছেন তাকে শক্তিশালী করেছেন নূর দিয়ে শক্তিশালী করেছেন আল্লাহ মানুষের অন্তরের মধ্যে যদি ইমানটাকে এইভাবে মজবুত করে দেন তখন ইমানটাই তার পাহাড়াদার হয়ে যায় মিশরের স্ত্রী ইউসুফ আলাই সালামের প্রতি আকৃষ্ট হয়েছিল দরজা সমূহ বন্ধ করে দিয়ে তাকে নিজের দিকে টেনেছিল। হাম্মবিহি ও হাম্মা বিহা সে ইউসুফের প্রতি প্রেমী পাগল হয়ে নিজের দিকে টেনে ধরেছিল আর ইউসুফ আলাহ ইসলামও তখন তার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন এরপর তিনি আল্লাহর প্রমাণ তার সামনে দেখতে পেলেন রাব্বি। তার রবের পক্ষ থেকে তিনি প্রমাণ দেখতে পেলেন কি দেখতে পেলেন ইমান সেই ইমানে নূর তার সামনে তখন বাধা হয়ে দাঁড়ালো আল্লাহ তা কেমন নিদর্শন দেখালেন দেখালেন ইউসুফ আলাহ ইসলাম তখন স্ত্রীর দিকে চুপ ফিরিয়ে নিলেন তার ইমান তখন জাগ্রত হয়ে গেল তখন তিনি পালালেন দরজা বন্ধ একটার পর একটা আল্লাহ রিকশায় কুলে গিয়েছে তিনি বের হয়ে চলে গেছেন তিনি মানুষ ছিলেন এখানে বিষয়টা দেখেন মানুষ ছিলেন মানবীয় দুর্বলতার ছিলেন না এই জন্য যখন ওই মহিলা তার দিকে আকর্ষণ করেছিল ইউসুফ তার প্রতি আর আল্লাহ যেহেতু তাকে নবী করে পাঠিয়েছেন তাকে তো হেফাজত করবেনি আল্লাহ হেফাজত করেছেন এমন নিদর্শন দিয়ে আল্লাহ এই কথাটাই বলছেন মিনহু আল্লাহ নিজের পক্ষ থেকে নূর দিয়ে রুখ দিয়ে তাকে শক্তিশালী করেছে সেই নূরটা হল ইমান আর কেউ বলছেন হল কোরআন বলতে কেউ বলছেন কোরআন যে কোরআনের এলিম যদি তার কাছে থাকে সেই কোরআনের নূর তার সামনে তখন আলোকিত হয়ে উঠে তখন তার ইমান তাকে সে ভালো করে দেখতে পায় তখন ইমান শক্তিশালী হয় আর ইমান যখন শক্তিশালী হয় তখন ওই নিজার নিজের পিতা যদি আল্লাহর দুশ্মন হয় তার গাড়ে তোর বাড়ি চালাতে তার আর দিদা করে না নিজের সন্তান যদি আল্লাহ হয় তার ঘাড়ে তোর বাড়ি চালাতে কোন দিদা করে না যা ঘটেছিল বদরে উহুদে ঘটে নাই ঘটেছিল আল্লাহ সুবহান এই ইমানদারদেরকে শক্তিশালী করেছেন নিজের পক্ষ থেকে রূপ দিয়ে তা নিজের পক্ষ থেকে সাহায্য করেছেন শক্তিশালী করেছেন আর তাদের অন্তরের মধ্যে ইমানটাকে তিনি লিখে দিয়েছেন কি কারণে দিয়েছেন। যেরা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি প্রকৃত পক্ষে ইমান এনেছে আচেরাতের প্রতি ইমান এনেছে যেই কারণে আল্লাহর দুশ্মনের সাথে তারা দুশ্মনী করে আল্লাহর বন্ধুর সাথে তারা বন্ধুত্ব করে এই সকল লোকদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিজ দিয়ে জর্ণা দ্বারা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই ইমানদারগন কেমন যে তাদের ইমানের কারণে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর সেমান প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এরা সকলে হল আল্লাহর দল আলা আল্লাহ না এছাড়া আর কিছুই নয় আল্লাহর দল আল্লাহর দলই একমাত্র সফল এখন আমরা একটু দেখি দেখি আল্লাহ সুবাহা এই দুনিয়ার মানুষকে দুই দলে বাদ করে দিয়েছেন আমি কিন্তু এই কথাটা বিভিন্ন সময়ে বলে থাকি উপলব্ধি করার জন্য দুনিয়ার মানুষের মধ্যে তৃতীয় কোনো ভাগ নাই দুইটা বাঘ এক দল হল হেসবু শায়তন আরেক দল হল হিজবুল্লাহ একটা হল আল্লাহর দল আর একটা আমি কেউ কেউ দেখছি যে এই শয়ানের কথাটা বললে মনে কষ্ট পায় আমি দেখি কেউ কেউ যেন এই কথাটা না বললে তারা খুশি হয় কিন্তু আল্লাহ কুরআ মজিদে বলে দিয়েছেন হিজবুল্লাহ এবং হেজবুল শতন আর। আল্লাহ কুরান মজিদ এই কথাটাও বলে দিয়েছেন জিন। আমি নবীদের শত্রু করে দিয়েছিলাম জিন শয়তান এবং মানুষ শয়তানদেরকে সায়া অতুইনাল জিন মানুষ শয়তান এবং জিন শয়তানদেরকে আমি নবীদের শত্রু হিসেবে করে দিয়েছি मानव शयतान जिन शयानवी नबी शत्रुता कुरान मोदी जी मजिदे सब जैसे निश्चय शयतान तुम्हारे प्रकाश्य शत्रु बला सब जैगे मूलत मानस शयतान बुझाना मानव शयतान गुई प्रकाश्य देखते जिन शयतान के प्रकाश्य देखा जाए শয়তান মানুষের মধ্যে আছে জিনের মাধ্য আছে দেখতে মানুষ দু পা বিশিষ্ট একটা জীব জীব কিন্তু এই শয়তান গুলোকে শয়তান বলতে আপত্তি কোথায় আল্লাহ যেখানে বলে দিয়েছেন আর আল্লাহ এই কানের মধ্যে এই বিষয়টা পরিষ্কার করলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান মেনে চলে না আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে না মানুষের সামনে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কোরআন মজিদ সেই কোরআন মজিদ কে তাদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে না রাসুল্লাহ সাল্লাই ওনার নবতি জিন্দগির তেইশটি বছর যেইভাবে অতিবাহিত করেছেন এই তেইশ বছরের নবতি জিন্দিগিতে তিনি নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে যুদ্ধের ময়দানে যে আদর্শ উপস্থাপন করেছেন সেই আদর্শকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে না করে বরং এর বিপরীতটাই গ্রহণ করে এরাই হল শয়তানের দল এরাই হল হিজবু শৈতান এদেরকে শয়তানের দল বলতে আপত্তি কি সে আল্লা বলি দিয়েছেন এরা হল শয়তানের দল। এদের ইলা হল শয়তান শয়তান এদের মাহুদ হল শয়তান তারা এবাদতি করে শয়তানের আল্লাহর এবাদতি করে না যদিও মাঝে মাঝে কিছু করে কিছু কিছু করে আল্লাহর এবাদতি আনুষ্ঠানিক ভাবে কিছু করে আর এই কিছু করার কারণে তারা মনে করে তো আমরা তো ইসলামের পথে আছি ইসলামের নাম নিয়েছি কিছু তো করি এই জন্য মুসলমানদের সামনে তারা কসম করে দাবি করে আমরা মুসলমান আরই আর দাবিটা হাসরের ময়দানেও তারা করবে আল্লাহর কাছে কসম করি বলবে সেখানেও আল্লাহর কাছেও তারা কসম করে বলবে আল্লাহর হাসরের ময়দানে তারা কসম করে বলবে যেইভাবে দুনিয়ায় তোমাদের সামনে কসম করে তারা দাবি করেছিল তারা মুসলিম তারা মনে করে তারা একটা কিছু সত্যের উপর আছে তারা কিছুটা হলেও সত্যের উপর আছে পূর্ণাঙ্গভাবে ইসলামকে না মানলে কি হবে পুরাপুরি ইসলামকে না মানলেও আংশিক হলেও তারা ইসলাম মানে এই কারণে কিছু না কিছু সত্যের উপর তারা আছে এটা তারা মনে করে আল্লাহ বলছেন তারা মনে করে এরপরও তাদের মনে করাকে আল্লাহ গুরুত্ব না দিয়ে বলছেন এরা শয়তানের দল যদিও তারা ইসলামের কিছু কিছু মেনে তারা দাবি করে আমরা তো ইসলামের কিছু মানি আমরা মুসলিম এরপর আল্লাহ বলছেন এরা হল শয়তানের দলের আর এখানে বলছেন হিজবুল্লাহ কাদেরকে বলছেন যাদের ইমান আল্লাহ পরীক্ষার মাধ্যমে করে নিয়েছেন। কেমন বাসাই যে এরা আল্লাহর প্রতি মানে আকেরাতের প্রতি মানে এনেছে ইমান আনার পর আর এখান থেকে নরচর করিনি এরপর তারা আল্লাহ এবং আল্লাহ আল্লাহর দিনকে তারা এমনভাবে ভাবে ধরেছে পরকালের হিসাব নিকাশকে তারা এমনভাবে ভাবে ধরেছে যে এখান থেকে তাদের আর বিচুটি আর এই কারণে যেহেতু তারা আল্লাহকে তাদের একমাত্র মানাবুদ হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে তারা ভালোবেসেছে আল্লাহও তাদেরকে ভালোবেসেছেন সেই কারণে তারা আল্লাহর দুশ্মনদের সাথে আর কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না আল্লাহর দুশ্মনদেরকে নিজের দুশ্মন হিসাবে ঘোষণা করেছে ডিক্লারেশন করেছে বাস্তব জীবনে শত্রু হিসাবে গণ্য করে প্রতিবাহিত করেছে যদিও সেই ব্যক্তি আল্লাহর আল্লাহর সাথে যে দুশ্মনই করে সেই ব্যক্তি যদিও তার পিতা হয় সন্তান হয় বায়ু হয় আত্মীয় স্বজন হয় তথাপিও আর কোন গুরুত্ব সে প্রদান করেনি কারণ সে এইভাবে ইমানের উপর অটল হয়ে যাওয়ার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইমানটাকে লেখে দিয়েছেন আর নিজের কক্ষ থেকে তার ইমানকে শক্তিশালী করেছেন দুর্বল ইমান নড়াচড়া করে কিন্তু ইমান যখন শক্তিশালী হয়ে যায় আর নড়াচড়া করে না ওয়ার্ল্ডের ওই পাত্রের মধ্যে একটা পাত্র সেই পাত্রের মধ্যে আল্লাহ ইমানটাকে এমন ভাবে লেখে দিয়েছেন এটা পুরাপুরি করে দিয়েছেন এটা পূর্ণ হয়ে গেছে যা খালি নাই অন্য কিছু এসে এখানে ঢুকবে আর জায়গা নাই আর এটাকে আল্লাহ এত শক্তিশালী করেছেন আল্লাহর বিপক্ষে দুনিয়ায় যা কিছু আছে সব কিছুর মোকাবেলা করার জন্য তার ইমান এত মজবুত এবং শক্তিশালী হয়ে যায় কোন কিছু দিনে আর পড়ুয়া করে না ভয় করে না এই কারণে আল্লাহ এই লোকদের ব্যাপারে পুরস্কার ঘোষণা করলেন আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এমন জান্নাত তার পরিচয় দিচ্ছেন তার নিচ দিয়ে জল দ্বারা প্রবাহিত থাকবে সেখানে দুধের নহর থাকবে মধুর নহর থাকবে সরাবের নহর থাকবে হ্যাঁ এখানের মধ্যে আল্লাহ সুবাহ এই যে নহরগুলো রাখবেন তার ইচ্ছা মাফিক সে যখন চাইবে তখন পান করবে তার যখন প্রয়োজন তখন সেইগুলো পান করবে যেদিকে ইচ্ছা সেই নহরগুলো প্রভাবিত করবে আল্লাহ সুবাহান আহ তার অধীন করে দিবেন এই নহরগুলো। আর সেখানে তারা চিরকাল থাকবে ওখান থেকে বের হয়ে যাওয়ার আর আশঙ্কা থাকবে না এইসব লোকদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন এদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে এরা হল আল্লাহর দল আর আল্লাহর দলই হবে কামিয়াব সফল কাম সফল কাম তো আল্লাহ সুবাহান আমাদেরকে তফিক দান করুন যেন আমরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে পারি আমিন কোনো প্রশ্ন হয় সুবাহকাল্লাহ জ্ঞান দিকে শুরু করবাই